আসসালামুকুম রাহ আলহামদুলিল্লাহ রসুলিল্ আউজিমরিমফিল বারাকলিম প্রিয় দর্শক আমরা মানুষের যে মৌলিক অধিকার সেই মানুষের অধিকার নিয়ে আমরা বিগত দুটি পর্বে আমরা আলোচনা করেছি বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষের মৌলিক অধিকার সর্বপ্রথম যে সেটা হল মানুষের জীবনের নিরাপত্তা হাক্কুল হায়াত এবং এই হাক্কুল হায়াতকে নিশ্চিত করার জন্য ইসলাম অনেকগুলো বিধান ইসলামের মধ্যে প্রদান করা হয়েছে যে সকল বিধানগুলোর মাধ্যমে মানুষের এই হাক্কুল হায়াতকে নিশ্চিত করা হয়েছে জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়েছে শুধু জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা অর্থহীন একটি স্লোগান সর্বস্ব অধিকার ইসলাম মানুষকে প্রদান করেনি বরং ইসলাম মানুষের জীবনের নিরাপত্তাকে এভাবেই প্রদান করেছে যে সেই জীবনের নিরাপত্তা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত করার জন্যে যে সকল আনুষঙ্গিক বিধান কার্যকর করা প্রয়োজন ইসলাম মানুষের হত্যাকাণ্ড পরিচালিত হওয়ার উৎস পথ থেকেই সেখানে প্রতিবন্ধকতা আরোপ করেছে যেন হত্যা হওয়ার মতো কোনো কার্যকারণ মানব সমাজের মধ্যে পরিচালিত হতে না পারে তারই সর্বশেষ যেই পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম বিগত পর্বে সেটি হলো যে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যে ক্রিসাস তথা মৃত্যুদণ্ডের আইন মৃত্যুদণ্ডের বিধান আল্লাহর কোরআন ঘোষণা করেছে এটিকে ফরজ করে দিয়েছে যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর এ দায়িত্ব আরোপিত যে তারা এই ব্যবস্থার মাধ্যমে মানুষের সমাজ থেকে হত্যাকাণ্ড এবং মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নকারী সকল অপরাধ দমন করবে আজকে আমরা আরও কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলোর মাধ্যমে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছে তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষিতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট হল যার মাধ্যমে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছে সেটা হলো তাহারিমুর ইন্তহার আত্মহত্যাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে অত্যন্ত কঠোরভাবে আত্মহত্যাকে নিষেধ করা হয়েছে মানুষ নিজের জীবনকে শেষ করে ফেলবে আত্মহত্যা করবে এইভাবে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয় ইসলাম মানুষের জীবনের এই ধরনের পরিণামকেও পরিণতিকেও অতন্ত কঠোর হস্তে দমন করার উদ্যোগ নিয়েছে পদক্ষেপ নিয়েছে যাতে কোন মানুষ আত্মহত্যা করতে না পারে আত্মহত্যাকে শুধু ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এখানেই সীমাবদ্ধ নয় নবিয়া করিম সাল্ল আলী বালামের সেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হরোর রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিস কালা মান তারামিন জাবালিন যে ব্যক্তি কোন উঁচু পাহাড় থেকে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করবে আল্লাহ নী বলছেন সেই ব্যক্তি চিরদিনের জন্য আবাদা চিরস্থায়ী চিরদিন সর্বকালের জন্য। অনন্ত অসীমকালের জন্য তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে এবং জাহান্নামের আগুনে তাকে এমনভাবে পুরতে হবে যে সে যেই অবস্থায় যেই প্রক্রিয়ায় সে আত্মহত্যা করেছে সেই আত্মহত্যার সেই প্রক্রিয়া সে আবার বারবার জাহান্নামের মধ্যে পুনরাবৃত্তি করবে বারবার সে ওই রকম পাহাড়ের মতো উঁচু স্থান থেকে লাফিয়ে পড়বে আর এইভাবেই অনন্তকাল পর্যন্ত তার উপর শাস্তি চলতে থাকবে বলে নবির হাদিস বর্ণনা করছে যে ব্যক্তি কোনো বিষপান করে আত্মহত্যা করবে আবহি আল্লাহ তালি হাদিস বলছে যে তাকে জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত আগুনে জ্বলতে হবে এমত অবস্থায় যে তার হাতে বিষ দেয়া হবে এবং সে এভাবে বিষ পান করতে থাকবে আর বিষ পানের যে যন্ত্রণা সেটাকে সে ভোগ করতে থাকবে যে ব্যক্তি কোন ধারালো অস্ত্রের মাধ্যমে নিজে নিজের শরীরের মধ্যে বৃদ্ধ করে পেটের মধ্যে বুকের মধ্যে বৃদ্ধ করে আত্মহত্যা করবে আল্লাহ বলছেন যে তাকে जहान नाम मध्य अनंतकाल पर्त जलते मत अवस्था जर हाथ धारण अस्त्र थे छूरी चाकू थे और निज हाथ जहां नाम द्वितीय बार एनवारते थे प्रियदर्शक से ही हादीर मध्य नबी अकरम सलोल्ला आलहीसलम यदीस बर्णना कर मानुष के आत्महत्यारति এতটা ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছেন যেন কোনো মানুষ এভাবে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ না হয় প্ররোচিত না হয় যে কোনো কারণে কোনো কারণেই আত্মহত্যা করার কোনো সুযোগ ইসলামের মধ্যে রাখা হয় নাই এবং এই আত্মহত্যা বন্ধ করার জন্যে নবী করিম সাল আলি আসাল্লাম এবং ইসলাম যত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এটা মানব সমাজের জন্যে অত্যন্ত একটি আদর্শ এবং অনুসরণীয় একটি ব্যাপার আল্লাহ নবী বলেছেন শুধু আত্মহত্যা নয় তোমরা কেউ তোমাদের জীবনের অবসান কামনা করো না কারণ তুমি কেন তোমার জীবন অবসান কামনা করবে লায়ান্না কমাল মাউত তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ তুমি কেন মৃত্যু কামনা করবে যদি তুমি সৎ হয়ে থাকো ভালো হয়ে থাকো তাহলে তোমার জীবন তোমার জন্য কল্যাণ বয়ে আনবে তুমি যত বেঁচে থাকবে সৎ কাজ করবে ভালো আমল করবে তোমার জীবনের উন্নতি হবে ইহকাল এবং পরকালে আর যদি তুমি অন্যায়কারী হয়ে থাকো তাহলে তুমি তোমার জীবনের অবসান কোন দুঃসাহসে তুমি কামনা করো তুমি অপরাধী তুমি যদি জীবন পাও তাহলে সেই জীবনে তুমি অপরাধ থেকে বেঁচে থাকবার সুযোগ পাবে তুমি তাও করে আল্লাহ নিকট ফিরে আসবার সুযোগ পাবে এবং অতীতের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে কাজী তোমারও জীবনের অবসান কামনা করার কোনো সুযোগ নেই ইসলাম মানুষকে কোন অবস্থাতেই জীবনের অবসান কামনা করার অনুমতি দেয়নি আল্লাহ বলেছেন ফাইন কানাদ্দিন যদি কারো জীবনের অবসান কামনা করার একান্তই তার এমন অবস্থা তৈরি হয়ে যায় তাহলে সে এভাবে যেন আল্লাহর কাছে বলে আল্লাহ আহজিনী মা কানাতিল হায়াত আপনি আমাকে ততদিন পর্যন্ত জীবিত রাখুন জীবন দান করুন যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণ কর থাকে আমাকে এমন এক সময় আমাকে মৃত্যু দান করুন যখন আমার জীবন আমার জন্য কল্যাণকর থাকবে না মৃত্যু আমার জন্য বেশি কল্যাণকর হয়ে যাবে প্রিয় দর্শক আমরা বুঝতে পারছি যে জীবনকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে জীবনের অবসান কামনা করতে হারাম করে দেওয়া হয়েছে মৃত্যু কামনা করা যাবে না বরং জীবনের প্রতি মানুষকে আগ্রহী উৎসাহিত করে তুলেছে ইসলাম তুমি অপরাধী হও তুমি মানুষ হও, তুমি কল্যাণকারী হও তুমি অকল্যাণকারী হও জীবন থেকে ইসলাম তোমাকে হতাশ করেনি বরং ইসলাম আশাবাদী করে তুলেছে ভবিষ্যৎ জীবন কল্যাণকামী ভালো মানুষের জন্যে আরো ভালোর কারণ হবে আর যে অকল্যাণকারী তার জন্য ভবিষ্যৎ জীবন প্রায়শ্চিত্তের দোয়ার খুলে দিতে পারে এভাবে ইসলাম জীবনের মূল্যায়ন করেছে আর নিজের জীবনকে নিজে হরণ করা নিজের জীবনকে নিজে বিনাশ করা এটাকে এত ঘৃণিত একটি বিষয় আল্লাহ নবীর হাদিস এমন ঘৃণীত একটি বিষয় হিসেবে এটাকে চিহ্নিত করেছে যাতে কোনো মানুষ এই আত্মহত্যার মতো এমন পাপ এবং এত জঘন্য কাজে যেন কোনো ব্যক্তি কোনো মানুষ যেন দুঃসাহস না পায় তার জন্য এই ব্যবস্থা করেছে ইসলামের নির্দেশনা হলো এই যদি কেউ আত্মহত্যা করার মতো এত জঘন্য অপরাধ করে নিজের জীবনকে নিঃশেষ করে দেয় তাহলে তার জানাজা যেটা একজন মুসলিমের মৃত্যুর পরে তার সুন্দর জানাজা সবচেয়ে চমৎকার তার প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুন্দর একটি সমাপ্তি তার জীবনের সম্মানজনক সমাপ্তিতে ইসলামের যে চমৎকার ব্যবস্থা তাকে গুসল করার মাধ্যমে জানাজার মাধ্যমে সকলে মিলে সুন্দরভাবে তাকে কবরস্থ করার যে আয়োজন আল্লাহ আকবার মানুষের জীবনের সমাপ্তির এত চমৎকার আয়োজন ইসলাম মানবজাতিকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করার একটি অন্যতম দৃষ্টান্ত এটি সেই জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা হলো এই যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হবে না যারা আলেম সমাজ যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় লোক যারা সমাজের অনুসরণীয় ব্যক্তিবর্গ তারা ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হবে না বরং তার জানাজাকে সাধারণ মানুষ কোনোরকমভাবে জানাজা পড়ে তাকে কবরস্থ করবে এটা শুধুমাত্র তার প্রতি অসম্মানের জন্য নয় বরং এই আত্মহত্যার মতো জঘন্য প্রবণতা সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য ইসলামের এই কঠোর নির্দেশনা ইসলামের নির্দেশনা হলে এই এক জায়গায় কঠোর হও এই কঠোরতা যেন সমস্ত জায়গায় অপরাধ বন্ধ করে দেয় অপরাধ বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক কাজেই আত্মহত্যা আজকের অশান্ত এই পৃথিবীতে আজকের অস্থির এই পৃথিবীতে আজকের অস্থির সমাজ ব্যবস্থায় মানুষের জীবনের জন্য একটি মহা আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে পশ্চিমা সভ্যতায় ভোগবাদী সভ্যতায় যারা গা ভাসিয়ে দিচ্ছে তাদের মধ্যে আত্মহত্যার যে হার সেটা ডে বাই ডে ভয়ঙ্করভাবে র্যাপিডলি ইনক্রিজ করছে এমন কি আমাদের মুসলিম সমাজগুলোতেও আজ আত্মহত্যার এই ভয়ঙ্কর প্রবণতা আজ ছড়িয়ে পড়ছে আজকে শিশুরা উঠতি বয়সী তরুণ তরুণীরা তারা তাদের বাবার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করছে প্রতিনিয়ত এমন ভয়ঙ্কর সংবাদ আমরা পাচ্ছি বিভিন্ন বিভিন্নভাবে জীবন থেকে একটু হতাশা আসলেই আত্মহত্যাকে একটি পরিত্রানের পথ বলে বিবেচনা করা হচ্ছে আর এভাবেই অমূল্য এই জীবনটাকে এখানে নিঃশেষ করে দেয়া হচ্ছে অমূল্য জীবনকে হত্যা করা হচ্ছে হরণ করা হচ্ছে ইসলাম বলছে তুমি কার জীবনকে তুমি শেষ করছো জীবন তোমার কাছে আল্লাহর আলমিনের পক্ষ থেকে জীবন একটি আমানত সুপ্রিয় দর্শক এভাবেই ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠায় আত্মহত্যাকে মহাপাপ বলে আখ্যায়িত করেছে এবং আত্মহত্যাকে চিরদিনের জন্য জাহান নামে যাওয়ার একটি অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে এবং এ থেকে বিরত রাখবার জন্য মানুষকে সব ধরনের ব্যবস্থা ইসলাম অবলম্বন করেছে কাজী আমরা বলতে পারি যে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠায় সবচেয়ে চমৎকার এবং কার্যকরী পদক্ষেপ ইসলাম গ্রহণ করেছে প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো বিরতির সময়টুকুতে আপনার আমাদের পাশেই থাকবেন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 তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ জানার জন্য দেখুন ইসলামের নারী কাল সন্ধ্যা পাঁচটা সম্প্রচার পাঁচ সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতের সংখ্যা চারশো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 আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে মানুষের যে জীবনের মৌলিক অধিকার তথা হাক্কুল হায়াত জীবনের অধিকার বেঁচে থাকার অধিকার জীবনের নিরাপত্তা এ বিষয়ে আলোচনা করছিলাম এবং আমরা বলছিলাম যে আল্লাহর কোরআন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যে যে কারণগুলোতে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তার প্রতিটি কারণকে অত্যন্ত কঠোর হস্তে দমন করেছে এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যই আত্মহত্যার ব্যাপারে ইসলাম এমন কঠোর কনসেপ্ট থ্রো করেছে মানুষের কাছে ইসলামের এই শিক্ষা যদি মানুষের কাছে থাকে ইসলামের এই দর্শন যদি সমাজের কাছে থাকে আমাদের নতুন প্রজন্মের কাছে থাকে তাহলে তারা হয়তো জীবনে কখনো আঘাত তাদের রাখতে পারে ইমোশনাল তারা হতে পারে কিন্তু কখনোই আত্মহত্যা করার মতো এমন ভয়ঙ্কর এবং এমন আত্মঘাতী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবে না প্রিয় দর্শক ঠিক এমনিভাবে মানুষের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম আরেকটি বিধান দিয়েছে ইবাহাতুল মাহজুরাত অত্যা জরুরাহ প্রয়োজনের ক্ষেত্রে ইসলাম নিষিদ্ধ অনেক জিনিসকে মানুষের জীবনের নিরাপত্তার প্রয়োজনে জীবন রক্ষার প্রয়োজনে বৈধ করে দিয়েছে আল্লাহর সুরতুল বাকর আল্লাহ বলছেন আল্লাহ রব আলমিন তোমাদের উপর হরমা আলি কম মিতা ওয়াদ্দামহমজির মৃত জীব জন্তু প্রবাহিত রক্ত এবং শুকরের গোস্ত ইত্যাদি এগুলোকে আল্লাহ রাবুল্লাহ আলম হারাম করে দিয়েছেন এবং আমা উহিল্লি গাই বিহি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যেই প্রাণী এটাকে জবেহ করা হয় গাইরুল্লাহর নামে সেই প্রাণীও তোমাদের জন্য হারাম তবে তবেলা আহ দিন যদি কেউ জীবন রক্ষার প্রয়োজনে বাধ্য হয় গাইরা বাগিনওয়ালা আদিন দুটি শর্ত এক হলো সে সেই হারাম বস্তুর প্রতি তার মনের মধ্যে কোনো স্বাদ আস্বাদন করার আগ্রহ নেই এবং যতটুকু পরিমাণ হারাম বস্তু নিষিদ্ধ বস্তু ভক্ষণ করার দ্বারা জীবনের সংখ্যা দূর হবে ততটুকু মাত্রার চেয়ে অতিরিক্ত কোনো সীমা লঙ্ঘন করবে না এই দুই সর্তের সাথে আল্লাহ বলছেন ফমান ইস্তুরা আদিন ফালাহ ইসমা আলাই তাহলে সেক্ষেত্রে তার জন্য মৃত জন্তু অথবা নিষিদ্ধ কোনো হারাম জিনিসের খাবার আল্লাহ রব্বরা বৈধ করে দিয়েছেন যে এই খাবার জীবন রক্ষার পরিমাণ এবং জীবন রক্ষার জন্যে জীবন রক্ষার জন্যে এবং জীবন রক্ষা করার পরিমাণ এতটুকু খাবার গ্রহণ করলে ইসলাম মূল্যবান গুরুত্বপূর্ণ একটি জিনিস যেই জীবনকে রক্ষা করার জন্য ইসলাম তার বিধি বিধানকে শিথিল করে দিয়েছে নিষিদ্ধ বস্তুর উপর থেকে তার ইসলাম তার কঠোর বিধানকে প্রত্যাহার করে নিয়েছে সময় যেটা হারাম। জীবনের নিরাপত্তার প্রয়োজনে ইসলাম সেটাকে বৈধ করে দিয়েছে যে তুমি তোমার জীবন রক্ষার প্রয়োজনে এটা গ্রহণ করতে পারো খাবার খেয়ে তুমি তোমার জীবনকে রক্ষা করো জীবন রক্ষা করা তোমাকে প্রায়োরিটি দিতে হবে ঠিক তেমনি ভাবে ইসলামের এতটা গুরুত্বপূর্ণ যে মাতৃগর্ভের মধ্যে যেই সন্তান যেটা জানিন যেই সন্তান যার জীবন চলে এসেছে মাতৃগর্ভের মধ্যে সন্তানের বয়স মাতৃগর্ভে ভ্রুন যখন চার মাসের সময় অতিক্রম করে এটা একটা পূর্ণ মানব সন্তানে পরিণত হয় এবং তার মধ্যে জীবন চলে আসে যাকে জানিন বলা হয় আরবিতে কতলুল জনীন মাতৃগর্ভের এই সন্তানকেও যদি কেউ হত্যা করে এটাও হারাম এবং এই সন্তানকে হত্যা করার অপরাধে ইসলাম হত্যাকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে নবী করিম সাল্লাহ আলিহী ওয়া সহিদ বর্ণিত হয়েছে হাজে আবু হরের রাজিয়াল্লাহ তালু থেকে আন্নানরা আতেই নেমিন হুজাইলেন বনু হুজাইল গোত্রের দুজন মহিলা তাদের মধ্যে বিতণ্ড হলো ঝগড়া হলো এবং এর এক পর্যায়ে এক মহিলা আর মহিলার উপর আঘাত করল আঘাতপ্রাপ্ত মহিলা গর্ভবতী ছিল তার গর্ভের সন্তান এতে নষ্ট হয়ে গেল গর্ভে তার সন্তান মারা গেল নবী আকরম সাল আলী ওয়াশাল্লাম আঘাতকারী মহিলার বিরুদ্ধে নির্দেশ জারি করলেন যে তাকে ওই মৃত সন্তানের জন্যে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটা হলো ফকাজা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ফিহাল গুর্রাহ নবী করিম সল্লাহ আলি আসাল্লাম ওই জীবনের বিনিময়ে একটি জীবন দান করার নির্দেশ প্রদান করলেন যে একটি দিয়েত দিতে হবে দিয়েত যাকে হত্যা করলো সেই সন্তানের সেই নিহত সন্তানের তার যারা উত্তরাধিকারী তাদেরকে একটি গোলাম অথবা বান্দি দাসী যেটা সেই যুগের প্রচলন ছিল সেই গোলাম অথবা দাসির মাধ্যমে ঘুর্রার মাধ্যমে তার দিয়ে প্রদান করতে হবে এটি তার বিরুদ্ধে অনেক বড় একটি সিদ্ধান্ত জুডিশিয়াল একটি ডিসিশান এটা নবী অকরম সাল আলি ওয়াসাল্লাম বিচারিক এই ডিসিশন দিলেন যে গর্ভের সন্তান ইসলাম সেই সন্তানের জীবনেরও নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সেই সন্তানের জীবনকে ইসলাম মূল্যবান জীবন হিসেবে সাব্যস্ত করে তার হত্যাকারীকে ইসলাম দিয়াতের বিধান তার উপর আরোপ করেছে এবং সেই দিয়েতটা হবে ঘুর্রাহ সেই ঘুর্রার অর্থ হলো একটি দাস অথবা দাসী তাদেরকে দিতে হবে এটাই হলো ইসলামের নিয়ম যে হত্যা করবে সে নিহত ব্যক্তির যেই হোক না কেন সে নিহত ব্যক্তির থেকে সে মিরাজ পাবে না উত্তরাধিকার পাবে না কোনো সন্তান যদি তার বাবাকে খুন করে তাহলে বাবার সম্পত্তি থেকে ওই সন্তান কোনো উত্তরাধিকার পাবে না কোনো ভাই যদি তার ভাইকে খুন করে ভাইয়ের সম্পদ থেকে সে তার কোনো উত্তরাধিকার পাবে না কোন স্বামী তার স্ত্রীকে কোনো স্ত্রী তার স্বামীকে অ্যানি যে কেউ যদি আরেকজনকে খুন করে তাহলে খুন করার শাস্তি অপরাধ সেগুলো আপন জায়গায় রয়েছে এবং তার জন্য আরেকটি শাস্তি হলো এই যে সে নিহত ব্যক্তির উত্তরাধিকারী হলেও সে উত্তরাধিকার সম্পত্তি ইসলাম তাকে দিবে না বরং সম্পত্তি থেকে ইসলাম তাকে বঞ্চিত করবে দেখছি যে ইসলাম করার জন্য সন্তান রয়েছে সেই সন্তানের হত্যাকাণ্ড কেউ নিষিদ্ধ শুধু করেনি বরং সেই সন্তানকে হত্যা করলে তার বিরুদ্ধে জুডিশিয়াল ডিসিশন এসেছে এবং আজও সেই ডিসিশন কার্যকর হবে ইভেন যদি কোনো মা তার গর্ভের সন্তানকেও কোন তার কারণ ছাড়া ইসলাম সম্মত কোনো কারণ ছাড়া যদি তার সন্তানকে হত্যা করে সে যদি অপসারণ করে তার গর্ভের সন্তানকে হত্যার মাধ্যমে তাহলেও তার মাকেও ইসলাম রেহাই দেয়নি ইসলাম জীবনকে এত গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে সাব্যস্ত করেছে প্রিয়দর্শক আমরা আল্লাহ প্রদত্ত মানুষের মৌলিক অধিকারগুলো আলোচনা করছিলাম তার মধ্যে সর্বপ্রথম যে অধিকারটা নিয়ে আমরা বেশ একটু দীর্ঘ আলোচনা করলাম সেটা ছিল আল্লাহ প্রদত্ত মানুষের হাক্কুল হায়াত তথা মানুষের জীবনের নিরাপত্তা দ্বিতীয় যেই হক মানুষকে আল্লাহ রব্বুল আরামিন এবং ইসলাম দান করেছে সেটি হলো হাক্কুল কারামা মানুষের সম্মান এবং মর্যাদার অধিকার ইসলাম মানুষের সম্মান নিশ্চিত করতে চায় এবং ইসলাম মানুষের মর্যাদাকে নিশ্চিত করেছে কোনোভাবেই মানুষের হাতকে হরমত মানুষের মর্যাদা বিঘ্ন করা মানুষের সম্মান নষ্ট করাকে ইসলাম অনুমোদন করেনি এবং অনুমতি দেয়নি এর কোনো সুযোগ রাখেনি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেমনিভাবে ইসলাম অনেক পদক্ষেপ নিয়েছিল ঠিক তেমনিভাবে মানুষের যে বেসিক আরেকটি রাইট মানুষের যে মৌলিক আরেকটি অধিকার সম্মান এবং মর্যাদা রক্ষা পাওয়ার অধিকার এই সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যেও ইসলাম অনেকগুলো নির্দেশনা এবং ইসলাম অনেকগুলো পদক্ষেপ এখানে গ্রহণ করেছে প্রিয় দর্শক আমাদের ঘড়ির কাটার সময় সমাপ্তির দিকে কাজে আজকে আমরা আমাদের আলোচনা এখানেই ইতি টানব পরবর্তী পর্বে। আমরা মানুষের সম্মান রক্ষা করার জন্যে ইসলাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসলিল্লা আল নবীল উম্মি ও আলা ওসলিম তসলিমা ওসালামু আলাইকুম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 জয়েন্ট ডাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়